পরিশিষ্ট বরাহনগর মঠ প্রথম পরিচ্ছেদ আজ সোমবার নয়ই মে ১৮৮৭ সাতাশি জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি নরেন্দ্রাদি ভক্তেরা মঠে আছেন শরদ বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে গিয়াছেন নিরঞ্জন মাকে দেখিতে গিয়াছেন মাস্টার আসিয়াছেন খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন বুড়ো গোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন বৈকাল হইল রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত শুধু পা কালা কাপড় আধখানা পরা উন্মাদের চক্ষুণ ন্যায় তার চক্ষের তারা ঘুরিতেছে সকলে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রবীন্দ্র বলিলেন একটু পরে সমস্ত বলছি আমি আর বাড়ি ফিরিয়া যাইব না আপনাদের এইখানেই থাকবো সে বিশ্বাসঘাতক বলেন কি মহাশয় পাঁচ বছরের অভ্যাস মদ তার জন্য ছেড়েছি আট মাস হল ছেড়েছি সে কিনা বিশ্বাসঘাতক মঠের ভাইরা সকলে বলিলেন তুমি ঠান্ডা হও কিসে করে এলে রবীন্দ্র আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি ভক্তরা জিজ্ঞাসা করিলেন তোমার আর আধখানা কাপড় কোথা গেল রবীন্দ্র বলিলেন সে আসবার সময় টানাটানি করলে তাই আধখানা ছিঁড়ে গেল ভক্তরা বললেন তুমি গঙ্গা স্নান করে এসো এসে ঠান্ডা হও তারপর কথাবার্তা হবে রবীন্দ্র কলিকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্ত বংশে জন্মগ্রহণ করিয়াছেন বয়ক্রম কুড়ি বাইশ বৎসর হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দর্শন করিয়াছিলেন এবং তাহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন একবার তিন রাত্রি তাঁহার কাছে বাস করিয়াছিলেন সভাবতী মধুর ও কোমল ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন কিন্তু বলিয়াছিলেন তোর কিন্তু দেরি হবে এখনো তোর একটু ভোগ আছে এখন কিছু হবে না যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে আজ রবীন্দ্র বারাঙ্গনার মোহে পড়িয়াছেন কিন্তু অন্য সকল গুণ আছে গরিবের প্রতি দয়া ঈশ্বর চিন্তা এই সমস্ত আছে বিশ্বাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধবস্ত্রে মঠে আসিয়াছেন সংসারে আর ফিরিবেন না এই সংকল্প রবীন্দ্র গঙ্গা স্নানে যাইতেছেন পরামাণিকের ঘাটে যাইবেন একটি ভক্ত সঙ্গে যাইতেছেন তাহার বড় স্বাদ যে ছেলেটির সাধু সঙ্গে চৈতন্য হয় স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন আর বলিলেন এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকি এসে রাত্রে ধ্যান করেন এখানে আমাদের ধ্যান করা ভালো সংসার যে অনিত্য তা বেশ বোধ হয় রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না মন অস্থির আছে। উভয়ে মঠে ফিরিলেন ঠাকুর ঘরে আসিয়া উভয়ে ঠাকুরকে প্রণাম করিলেন ভক্তটি বলিলেন এই ঘরে মঠের ভাইরা ধ্যান করেন রবীন্দ্রও একটু ধ্যান করিতে বসিলেন কিন্তু ধ্যান বেশিক্ষণ হইল না মনি কি মন কি বড়ো চঞ্চল তাই বুঝি উঠে পড়লে তাই বুঝি ধ্যান ভালো হলো না আর যে সংসারে ফিরবো না তা নিশ্চিত তবে মনটা চঞ্চল বটে মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছেন মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন দেবকন্যা একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্য চরিতের আলোচনা সর্বদাই হয় মণি সেই গান গাহিতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গো তাই রাত্রে নরেন্দ্র তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন আশিয়া বলিলেন উহ খুব খাওয়া হয়েছে তাহাদের কলিকাতায় কোনো ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল নরেন্দ্র ও মঠের ভাইরা মাস্টার রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন নরেন্দ্র গাহিতেছেন গীতচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন ছাড়ো মোহ ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রনা জানো তার তবে যাবে যন্ত্রণা নরেন্দ্র আবার গাহিলেন যেন রবীন্দ্রকে হিত বচন বলছেন পিল রে অবধূত মতো পেয়ালা প্রেম হরি রে वाल अवस्था खेल गबाई, तरुण भये नारी बशकार भय कफ बायु ने घेरा खटपर रहे नही जाय बस्कारे मस्कारे नाव कमल में है कस्तूरी कैसे भरम मिटे पशु बिना सद्गुरु नार ऐसा ही ढूंढे जय समृग फिरे बन কিয়তক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন গিরীশের বুদ্ধচরিত ও চৈতন্য চরিত দুইখানি নূতন পুস্তক আছে। নরেন্দ্র শশী রাখাল প্রসন্ন মাস্টার ইত্যাদি বসিয়া আছেন নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিন ঠাকুরের পূজা দিই সেবা করেন তাঁহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়া করিয়াছিলেন আজও অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন মঠের এক ভাই বুদ্ধচরিত ও চৈতন্য চরিত পড়িতেছেন সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন নরেন্দ্র বইখানে কাড়িয়া লইলেন বলিলেন এই রকম করে ভালো জিনিসটা মাটি করে নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন মঠের ভাই আমি বলি কেউ কারুকে প্রেম দিতে পারে না নরেন্দ্র আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন মঠের ভাই আচ্ছা তুমি কি তাই পেয়েছো। নরেন্দ্র তুই কি বুঝবি তুই সার্ভেন্ট ক্লাস আমার সবাই পা টিববে শর্তামিত্তির আর দেশও পর্যন্ত সকলের হাস্য তুই মনে করছিস বুঝি যে সব বুঝিছিস হাস্য লে তামাক সাজ সকলের হাস্য মঠের ভাই সাজব না সকলের হাস্য মাস্টার স্বাগত ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন শুধু নরেন্দ্রের ভিতর নয় এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয় পরদিন মঙ্গলবার দশই মে আজ মহামায়ার বার নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল হোম হইবে পরে বলি হইবে তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন মনি গঙ্গা স্নানে গেলেন রবীন্দ্র ছাদের উপর একাকী বিচরণ করিতেছেন শুনিতেছেন নরেন্দ্র শূর করিয়া স্তব করিতেছেন মনোবুদ্ধচিৎহ নচ নানে বোম হুম তেজো নয়ূপ শিবোহম শিবোহঙ্গো চা নতুর্ন বা পঞ্চকোশ নোপস্থায়িবহ শিবোহেগ নে লোভমোহ মদো নব মে ন নর্ম ন চাথো নমো ন মোক্ষিদিবোহ্য পুখো নুখম মন্ত্রো নতীর্থ নেদ অহং ভোজন নয় ভোজ্য ভোক্তা এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়াছেন ভিজে কাপড় নরেন্দ্র মনির প্রতি একান্তে এই নিয়ে এসেছে এবার সন্ন্যাস দিলে বেশ হয় ও নরেন্দ্রের হাস্য প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাঁহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন নরেন্দ্র মনির প্রতি এইবার ত্যাগীর কাপড় পরতে হবে মণি সহাস্রে কী ত্যাগ নরেন্দ্র কাম কাঞ্চন ত্যাগ রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন বোধ হয় একটু ধ্যান করিবেন